Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Inna alhamdulillah na ahmaduhu wa nasta'inuhu wa nasta'ghfiruhu. Wa na'udhu billahi min shurur anfusina wa min sayyya'ati a'malina. Man yahdi illahu falamudilla lahu wa man yuddil falahadiyala. Wa ashahadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashahadu anna muhammadan abduhu rasuluhu. Wa ba'd. Shamanita Ashok bin দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম এই কিতাবটি নিয়ে এবং কত কয়েকটি আমরা আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে তিনি আসলেই একজন মোয়াবফাক ব্যক্তি ছিলেন আল্লাহর পক্ষ থেকে তৌফিক ফাক্ত ব্যক্তি ছিলেন যিনি যা প্রত্যেকটি গ্রন্থ আল্লাহর দরবার কবুল হয়েছে এবং সেটা কোথাও না কোথাও পাঠ্য হয়েছে আলহামদুলিল্লাহ তার এই আকিদার গ্রন্থটি ইমা উভানীপুর রহমতুল্লাহ আলাইহের রচিত আলফেখুল আকবরের পরেই এই গ্রন্থটি বিশ্বের বিভিন্ন বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন বিদ্যাপীঠে সেটা পাঠ্য রয়েছে এই গ্রন্থটি এতই ব্যাপক পাঠ্য হয়েছে যে প্রত্যেকে এই দিকে নিজ কোন না কোনোভাবে সম্পৃক্ত করা সৌভাগ্যের বিষয় মনে করেছে এজন্যই জন্যই প্রাচীন এবং বর্তমান কালেই এর কেউ না কেউ ব্যাখ্যা লিখেছে আজকে আমাদের আলোচনা বিষয় এই গ্রন্থটির বিভিন্ন দিক व्याख्यालो दर्शक बिंदु देखे ग्रंथ जुगेमतर खेदमत लिखे विशेषकर ग्रहणजुग्य हार कारण जु एकमाम लिखे आकी आकीम ग्रंथि लिखे न, ए, ए, ए सब सबधरण मानस पढ़ते चेहसे এমনকি যারা আশায়রা আছেন মাতুরি দিয়া আছেন তারাও কিন্তু এই গ্রন্থটির ব্যাখ্যা লিখেছেন এর বাইরে সম্পন্ন লোকেরা ব্যাখ্যা লিখেছেন আমরা এখন দেখতে চাচ্ছি যে কারা কারা আসলে মানহাজের লোকেরা এই ব্যাখ্যাটা লিখেছেন এবং এই ব্যাখ্যা বিভিন্ন রকম হওয়ার কারণ কি কারণ হচ্ছে একটি ইমাম আবু জাহর তহাবির রহমতুল্লাহ এই গ্রন্থটি লিখেছেন অত্যন্ত সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে কোথাও কোথাও তিনি এমন এক শব্দ ব্যবহার করেছেন যে শব্দটি কেউ ইচ্ছা করলে অন্যদিকে ট্রেনে নিয়ে যেতে পারে এবং সে কাজটি হয়েছে বিশেষ করে যারা যদি পরবর্তী লোকেরা বিশ করে আশায় এবং মাতর সম্প্রদায়ের লোকেরা যখন আসলো তখন তারা যখন দেখলো যে এই গ্রন্থ ইমাম আবু জাফর তহাবির এবং তিনি বিখ্যাত ইমাম অথচ সেই গ্রন্থের কোন কোন কোনো কোনো শব্দ তাদের সরাসরি মতের বিরুদ্ধে চলে যায় তখন তারা সেটাকে সেই সেই শব্দটিকে অপব্যাখ্যা করে তাদের মন মতো করে ব্যাখ্যাগুলি করেছে এই জন্য এই কিতাবটির দুই ধরনের ব্যাখ্যা পাওয়া যায় আশায়রা মাতুরি দিয়া ব্যাখ্যা যে সমস্ত ব্যাখ্যা আশায় আশায়রা এবং মাতুরি দিয়ারা করেছেন তার মধ্যে একটি হচ্ছেন আলুর উল্লাহান এর নাও সিরি তিনি এই ব্যাখ্যাটি করেছেন ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরেকজন লিখেছেন সহল আকিদাত্ত হাবিয়াল ওমর এ মাহমুদ আলগা নবী তিনি একটা ব্যাখ্যা লিখেছেন সহ আকিদাত্ত হাবিয়াল মাহমুদ আল কোস্তান তিনি ব্যাখ্যা লিখেছেন এই ছোট কিতাবটির এই গ্রন্থটি ছাপা হয়েছে এই গ্রন্থটি ছাপা হয়েছে এটা বিভিন্ন জায়গায় আছে এটা কিন্তু মৌলিকভাবে সহি আকিদার উপর ব্যাখ্যা হয়নি বরং মাতুরি পদ্ধতিতে সেটার ব্যাখ্যা করা হয়েছে তিনি সহিদাবিখেছেন ইমাম আব্দুল্লাহ আল্লাহ আলহাবাসী শেখ আব্দুল্লা আল্লাহার আলী আলহাবাসী তিনি সহ আকিদত্তহাবিয়া নামে এজহারুল আকিদত সানিয়া সাহা আকিদত্তহাবিয়া আকিদত্তাহাবিয়ার ব্যাখ্যা করেছেন কিন্তু সোহে মানহাজ বরং শব্দ বিকৃত করে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন হাল্ল আলফাজি তাদের আকিদা অনুসারে এই ইমাম আবু জাহর তোহাবির শব্দকে সাজিয়েছেন আবু জাহর্তাহাবির আকিদা অনুসারে তাদের মতকে মনকে সাজাননি এই জাতীয় গ্রন্থ পরবর্তীতে সর্বশেষ আর অনেকে আমাদের জানা মতে অনেকেই লিখছেন আবুজাফর তো আকিদার ব্যাখ্যা কেন তারা প্রত্যেকেই সেগুলি আশায় রাঙ মাতুরি দিয়া মতবাদ্যের অনুসারে লিখেছেন এর মধ্যে পার্থক্য হচ্ছে বেশ কিছু জায়গায় বিশেষ করে আমাদের আহ জমাতের আকিদা হচ্ছে এটা যে প্রথম কাজ হচ্ছে আত্মাহিদ একজন মানুষের প্রথম কাজ হবে আত্মা ওহিদ জবালকে পাঠিয়েছিলেন তখন তিনি বলেছেন যে তোমার প্রথম কাজ হবে শাহত আলাহ ইল্লাহ তাদেরকে শাহতুল আলাহ দিকে ডাকা অর্থাৎ প্রথম তাও দিকে আহ্বান করা এটা হচ্ছে প্রথম কাজ এবং একজন মানুষের প্রথম সাক্ষ্য হবে আলাহ ইসান সাক্ষ্য দেওয়া এবং তাদের আরেকটি জিনিস হচ্ছে কেউ কেউ বলেছেন না প্রথম দায়িত্ব হচ্ছে সন্দেহ করা এই জিনিসগুলি কিন্তু আমাদের ইমাম বলেননি কিন্তু তারা ব্যাখ্যাতে এনে ইমামের কথাকে ইমামের কথার আগে নতুন নতুন তথ্য জারি করে এগুলি উল্লেখ করেছেন আবার দেখা যায় আসম সিফাতের নাম গুণের ব্যাপারে আমাদের ইমাম সরাসরি উল্লেখ করেছেন আল্লাহর এই নামে আল্লাহ তালা এই নরদ গুলি আছে আল্লাহ প্রশংসাগুলি তার এই সমস্ত গুণবাচক নাম আছে এই সমস্ত গুণগুলো আছে তিনি উল্লেখ করেছেন কিন্তু তারা সেটাকে এগুলোকে পরিবর্তন করে তারা সাতটি বিদেশে সীমাবদ্ধ করে নিয়েছে অন্যান্য গুণগুলো তারা অস্বীকার করেছে বিশেষ করে তার সিফাত জাতিয়াকে পুরোপুরি অস্বীকার করেছেন সিফাতা গুলির মধ্যে কিছু কিছু মেনেছেন কিছু কিছু তারা মানেননি এরকম কাজে তারা লিপ্ত হয়েছেন কোথাও কোথাও তারা নামের ক্ষেত্রেও বাড়াবাড়ি তারা আসায়ীদের নিকট আমাল ইমানের রোকন অর্থাৎ আমল ইমানের রোকন এবং শর্ত তারা এটা বলেছেন অথচ যার আহসানুরাতের মত হচ্ছে যে আমল ইমানের একটি রোকন আমল ইমানের একটি রোকন তবে প্রথম মানুষের প্রথম নির্ধারিত হবে কারণ প্রথম যখন লাইল আসাদু আল্লাহ মহম্মদুল্লাহ বলে সেটা একটা আমল কারণ কাউল উল লিসান আমল উল লিসান দুইটাই মুখে বলতে হবে লিসান বলতে হবে তার অন্তর থেকে বেরোতে হবে আমল কালবি আছে সেটা স্বীকার করতে হবে সুতরাং বোঝা গেল আমল ইমানের একটি রোকন এটা হচ্ছে আহ আখিদা কিন্তু যারা আশা এবং মাতুরিয়া তাদের ব্যাখ্যায় এই জিনিসগুলো উল্লেখ করা আসেনি আমাদের ইমামের কিছু শব্দ ইমাম আবু জাফর তাহাবি যে সমস্ত শব্দ উল্লেখ করেছেন সেগুলিকে তারা অপব্যাখ্যা করে অন্যদিকে সেদিকে নিয়ে গেছে তো দেখতে পাচ্ছি আমরা যে তারা মূলত এই এই আকিদার ইমাম আবুজাফর তাহাবি রহমতুল আকিদার ব্যাখ্যা করতে গিয়ে তার এই গ্রন্থটিকে অপব্যাখ্যায় নিয়ে গেছে অপব্যাখ্যায় নিয়ে গেছেন কিন্তু ব্যাখ্যা করেছেন তারা আসলে কখনো এই কাজটি করেননি। বিশেষ করে তাদের সহি ইমাম ইবনায় বিলেজ আল হানাফি ইমাম ইবনায় হানাফি তিনি কাজী কোদা ছিলেন তিনি সাম বিচারক ছিলেন তখনকার সময় হানাফি মো বিচারক তিনি ছিলেন তিনি এই গ্রন্থটি লিখেছেন তিনি নাম দিয়েছেন সহল আকিদত্ত হাবিয়া ইবা বিলেজ আল হানাফি এই গ্রন্থটি কাল জয়ী হয়েছে আলহামদুলিল্লাহ এই গ্রন্থটি এই ব্যাখ্যাটি সবার নিকট গ্রহণযোগ্য হয়েছে তিনি এই গ্রন্থটিতে শহীদ ধারার কোরআন এবং সুন্নাভিত্তিক সহি মানহাজের সহি বিশুদ্ধ মত অনুসারে যেরকম অপব্যক্ষা করতে হয় না এরকম মত অনুসারে তিনি এই ব্যাখ্যাটা লিখেছেন এবং সেই ব্যাখ্যাটাই এখন অধিকাংশ জায়গায় পাঠ্য আছে এবং সেটাই আমরা মনে করি যে বিশুদ্ধ এই ব্যাখ্যাটাই আমরা আপনাদেরকে ব্যাখ্যা কিছু কিছু অংশ ইনশাল আমাদের যখন আগে তহায় ব্যাখ্যা করবো তা কিছু কিছু অংশ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এটা হচ্ছে একদম বিশুদ্ধ গ্রহণযোগ্য একটি খ্যাগ্রন্থ বেশি আকিদার তহবিয়ার ইমাম তহবাগ যেটা সবচেয়ে বেশি আবুল্লার হানফি রহমতুল্লা আলী করেছেন সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সেটা সেটা ধারাবাহিকতা রক্ষার্থে পরবর্তীতে অনেক ইমামেই ব্যাখ্যা করেছেন অনেক ইমামে ব্যাখ্যা করেছেন তার মধ্যে যারা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আধুনিক কালে তার মধ্যে একজন হচ্ছেন শেখ তিনি সরল আকজাত হাবিয়া লিখেছেন আরও লিখেছেন আব্দুল বাজ রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন শেখ করেছেন। আলবা রহমতুল টিকা লিখেছেন আর শেখ আব্দুর রহমান আল বার্রাক তিনি পুরোটা ব্যাখ্যা করেছেন শেখ আবদুল্লাহ গুনাহমান ব্যাখ্যা করেছেন শেখ ফা সহলে আল ফাহজান ব্যাখ্যা করেছেন শেখ আবদুল্লাজ রাজী ব্যাখ্যা করেছেন সোহালে আলু শেখ যিনি বর্তমানে সৌদি আরবের ধর্মন্ত্রী তিনি এটা সুন্দর একটা ব্যাখ্যা করেছেন এবং সেই ব্যাখ্যাটা অত্যন্ত সুন্দর হয়েছে বিশেষ করে তিনি প্রত্যেকটি প্যারা ভেগ করে ভাগ করে সেই প্যারাতে কি কি মাস্তালা আছে সেগুলিকে বিস্তারিত আলোচনা করেছেন এবং কোথাও কোন শব্দ আরও বেশি অ্যাপ্রিপিয়েট হতো সেটাও তিনি উল্লেখ করেছেন এবং সেটা যেকোনো মানুষের ছোট আকারে বসিত হয়েছে যে যেকোনো মানুষের তা থেকে ভালো কিছু গ্রহণ করতে সহজেই সহজেই সেই আঁকিদাটা গ্রহণ করতে পারে বলে আমি বিশ্বাস করি তার মধ্যে আরেকজন গ্রন্থ লিখেছেন এরপরে মহম্মদ আল হুমাইশ তিনি লিখেছেন আশারহুল মিয়াসার আল আকিদত্তহাবিয়া অত্যন্ত আকিদত্ত হাবিয়া এনেছেন এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সহজ করে তিনি এই শহরা ব্যাখ্যা গ্রন্থটি লিখেছেন এর মধ্যে আরও অতিরিক্ত যারা শহরে এই আকিদত্তহাবিয়া ব্যাখ্যা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন শেখ সফর আল হওয়ালি তিনি সাহা আকিদার তাহাবিয়া লিখেছেন এবং সেটাও আজিজ তিনিও লিখেছেন এইভাবে পরবর্তীরা এই গ্রন্থটির বিস্তারিত ব্যাখ্যা করেছেন এবং তারা উপরে যেটা সাহাবা থেকে আসছে যে পদ্ধতি সেটা সেই অনুসারে তারা এই আকিদের গ্রন্থটি এই ছোট আকিদের মতনটি ভাষ্যটির ব্যাখ্যা করেছেন এবং সেই সেই ব্যাখ্যাগুলি গ্রহণযোগ্য সে ব্যাখ্যাগুলি গ্রহণযোগ্য এবং সেটা অনুসারে আমরা ইনশাল্লাহ সেগুলি অনুসারে আমরা ইনশাল্লাহ আমাদের আমরা দেখতে পেলাম যে ইমাম গ্রন্থটি গ্রন্থ ছোট একশো একশো দশ বা আর কার করে আরো কম পেড়া বলতে পারে অনেকে মুখস্থ করতে পারে অল্প আলোচনার মাধ্যমে মুখস্থ করে ফেলতে পারে এই গ্রন্থটি ব্যাখ্যা যে যেমনি পার্সিস সেভাবে করছে কেউ টেনে নিয়ে গেছে অপব্যাখ্যার দিকে কেউ বা সহি পদ্ধতি করেছেন কেউবা সংক্ষেপ করেছেন কেউ বা টিকা লিখেছেন এভাবে আলমরা খ্যাদমুত করেছেন এবার আলমরা এই কন্থটি এই কিতাবটির খ্যাদমুত করেছেন আমরা ইনশাআল্লাহ এই কিতাবটির খ্যাদমত দিকে এগিয়ে যাব যাতে করে আমাদের দর্শকরা আমাদের যারা শ্রোতা মণ্ডলী আছেন তারা এই কিতাবটির সহি ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা শুনতে পারেন সেদিকে আমরা নজর দেব দর্শক বিন্দু আমরা আমাদের এই কিতাবের আলোচনা দিকে চলে যাচ্ছি তিনি ইমাম আবুজা ফরত হাবির রহমতুল্লাহ আলাই এই কিতাবটি যখন তিনি যখন এই কিতাবটি আলোচনা শুরু করেন প্রথমে তিনি একটি কথা বলেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন নাকু আমরা বলবো এর আগে তিনি অবশ্যই বলেছেন কালামা হজতুল ইসলাম আহ আবু জাফর আহাবি রহমতুল্লাহ আলাই এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই তিনি নিজের নিজে সম্পর্কে তার কোন ছাত্র তাঁর কোন ছাত্র অবশ্যই এই কথাটি লিখেছেন যে কাল আল্লা হুজল ইসলাম আবু জাফর আল আতহাবি বিস রাহুল্লা আবু আল্লা আবু হুজলাম আবু জাফর আল ও আতহাবি এই গ্রন্থটি এই বলতেছেন একথা বলে তিনি লিখেছেন নিয়ম ছিল এটা যখন আমাদের মুস্তান যারা আল্লাহ তারা কিতাব লিখেছেন তারা অধিকাংশ নিজ হাতে না লিখেছেন পরে কখনো কখনো নিজে না লিখে তার দিয়ে ছাত্র কখনো কখনো ছাত্ররা সেটা কফি করেছেন অর্থাৎ নস্ক করেছেন কফি করার সময় তারা ইমামদের নামটা প্রথমে উল্লেখ করেছেন সেই হিসাবে সাব্যস্ত হলো কয়েকটা দিন একটা হচ্ছে তাঁর ছাত্র ছিল একটা হচ্ছে তার ছাত্র সেটা লিখেছেন আবার কখনো কখনো দেখা যায় তার ছাত্র নয় এই কিতাবটি নাসবত সম্পর্ক হবে নাসবত শুদ্ধ অর্থাৎ এটা যে ইমামের লেখা তা প্রমাণিত হয় এই লেখার মাধ্যমে যে তিনি বলেছেন ইমামু জাফর এই কথাগুলি বলেছেন এভাবেই আগেকার দিনের কিতাব লেখার কার লেখার কোন কিতাব এটা সম্পর্ক নির্ধারিত হতো তার বিশুদ্ধতম গ্রন্থ ইমা আবু জাফর তহাবি রহমতুল্লাহ আল্লাহ তার এই গ্রন্থটি আসলে কোন সুনির্দিষ্ট নিয়মে সাজিয়ে লেখেননি अनेकटाई लिखे छोट आकार ग्रहण करना सूनिदिष्टिब अनुसार सजान नहीं सजात सब चे उत्तमीब हतो जहा विख्यालम जिब्रिल शिखी मानूष के हाजी जिब्रिल अनुसारेतीब আকি প্রত্যেকটি দিনে যদি হাদিসি অনুসারে সাজানো হয় তাহলে সেটা হবে সুন্দর কারণ সোল্লাহ সালামকে সুল্লাহ আসলামকে জিবিল জিবিল আল্লাহ এসে আমাদেরকে শিখানোর জন্য যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে প্রথমেই ইমান সম্পর্কে ইমানের রোকন সম্পর্কে এবং ইমানের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করতে করতে এটাই হচ্ছে আকিদার মুলদ্ এর এটাই এই পদ্ধতিতে যদি আগানো যায় সেটা সুন্দর হয় যেহেতু ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ কোন সুন্দরভাবে সাজাননি পরবর্তীরা কেউ কেউ সেটাকে সুন্দর করে সাজিয়ে ব্যাখ্যা করেছেন আমরা এই পদ্ধতিটাকে গুরুত্বপূর্ণ মনে করছি যে সাজিয়ে ব্যাখ্যা করব যাতে করে একই কথা বারবার বলতে না হয় যাতে করে একই কথা বারবার বলতে না হয় আমরা ইমামের কথাই কথার মধ্যে থাকব তবে ইমামের কথার কোন অংশ আমাদের কোন অংশ কোন সময় বলতে হবে সেটা আমরা নির্ধারণ করব অর্থাৎ ইমাম ইমামের এই কথাগুলোকে আমরা হাদিস অনুসারে সাজিয়ে নেব लेवर्ती आकीब पठभम थके आकीबे মৌলিক রীতিনীতি কি আমরা প্রথমে আলোচনা করেছিলাম এর আগে যে আকিদার উপরে যে সমস্ত গ্রন্থ লেখা হয়েছে সেগুলোর মধ্যে কোনোটির নাম হয়েছে ইমান কোনোটির নাম হয়েছে কোনোটির নাম হয়েছে তাওহিদ কোনোটির নাম দিয়েছে কেউ কেউ আলফেখুর আকবর কেউ কেউ কোনোটির নাম দিয়েছে যে অসুর উদ্দিন এভাবে আকিদার কোনো কোন নাম দিয়েছেন কেউ কেউ আশারিয়া এভাবে বিভিন্ন ভিন্ন নামে सर्वशेषे आकीदा नाम खूब बेसि प्रसार लाभ कर जिन जो परिभाषा निर्धारित हो जाए तक आकीदा नाम दी बुझे सरिया बहरे अर्थात सरिया नाम जरा लिखे ता कह मूल जहाँ सरिया बुझी ফেখি বা এখানে আমার দৈনন্দিন জীবনে কি কি আলোচিত হবে সেটা কিন্তু ছিল না তখন সরিয়া নামে আজুরি যখন সরিয়া নামে কন্থটি লেখেন তখন সেখানে পুরোপুরি আকিদার কথায় আলোচনা করেছেন এবং আফগানীপার অন্তরে যখন ফেকুল আকবর লিখেন তখন তিনি পুরো আকিদের কথায় আলোচনা করেছেন ইমাম ইবনিমান্দ যখন ইমানের কিতাব লেখেন তখন তিনি সেখানে আকিদের কথায় আলোচনা করেছেন ইবু খুজাইমা যখন তাহিদ কিতাবটি লেখেন তখন তিনি পুরো তাহিদের আকিদের কথাই আলোচনা করেছেন এবার আমরা দেখতে পাচ্ছি যে আকিদার উপরে যে লেখাগুলি এসেছে বেশিরভাগ যে লেখাগুলো লেখা হয়েছে এগুলি বিভিন্ন নামে এসেছে বিভিন্ন নামে এসেছে কিন্তু সর্বশেষ যেই জায়গায় এসে স্থির হয়েছে আকিদার সেটা হচ্ছে এখন কেউ আকিদা বললে আর সরিয়া বুঝিয়ায় না সরিয়া বুঝলে আর আকিদা আকিদা বুঝে না মনে করে যে সরিয়া হচ্ছে আমলি আর আকিদা হচ্ছে থিওরিটিক মোর দেন প্রাক্টিক্যাল অর্থাৎ আমলির চেয়ে বেশি হচ্ছে যেটা মানুষের চিন্তা চেতনায় কি বিশ্বাস করে জিনিসটা নিয়ে আলোচনা করছে মানে কোন জিনিসটা তার বিশ্বাসে কি ঠেকা উচিত সে জিনিসটা অর্থাৎ আমলিন বিষয় নিয়ে তারা আকিদা জিনিসটাকে সাব্যস্ত করছে সেই হিসেবে সর্বশেষ কিতাব সর্বশেষ যেই পরিভাষার উপরে আমরা আকিদার গ্রন্থটি দেখতে পাই তা হচ্ছে যেই আকিদার গ্রন্থ লেখা আকিদা নামটা নিয়েই লেখা হয়েছে আর একটি জিনিস আমাদের জানা দরকার অনেকেই বলে থাকেন যে আকিদার নামটি কোরআন ভিত্তিক নয় এটা একটি ভুল ধারণা আকিদার নামটি কোরআন শুনে এসেছে এসেছে এবং এটা আমাদের সর্বে সারাহীন আকিদা নামটি ব্যবহার করেছেন আকিদা নামটি ব্যবহার করেছেন আমরা যদি ভালো করে তাকাই দেখতে পাব যে আকিদা আকিদা নামেই পরবর্তীতে লেখা হয়েছে এবং আকিদার গুরুত্ব এখানে আকিদার আকিদার গুরুত্ব দিয়ে রস উল্লা সাল্লাহাম থেকে শব্দও বর্ণিত হয়েছে শব্দও বর্ণিত পরিভাষা আগেও ছিল এখনো আছে এবং সেটা অনুসার গ্রন্থ লেখা কোন দোষের কিছু নয় আকিদা শব্দটি একটি বিশুদ্ধ আরবী শব্দ যার অবৈধানিক অর্থ কোনো কিছুতে দৃঢ়তা পোষণ द परिभाषा मानस दृढ़ जाँ आकी भाषा बोला अलफकमुदेहनीहनी अल जाजेम अर्थात दृढ़ गेथे विश्वास जिनके विधान के हुकुम के गेथे ना जिनमें हे जिन विधान होते जो अंतर भरे जाता आकीदाय परिणत हो কেউ কেউ বলেছেন যে আকিদা হচ্ছে এমন জিনিস যা অন্তরের মধ্যে কোনো সন্দেহ থাকে না যা পোষণ করলে অন্তরের সন্দেহ থাকে না অর্থাৎ স্থায়ী ভাবে কোনো কিছু আটকে দেয় সেটা হচ্ছে আকিদা কোরআন এবং সুনায় আকিদা যদি সরাসরি নাও আসে আকিদা শব্দটি আসলে বিভিন্ন রূপ কোরআন এবং সুনায় আসছে এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো ব্যাপক আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আহমদুল্লাহ আলমিন আসসালাম আলাইকুম আরহামলি